No. Mm -hmm.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 আসসালামুক রমত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিলমিন সলাতম اللهم নবীনা معهم মহামদিনিক যে প্রান্তে যে দেশে যেখানে আয়োজন দেখছেন আপনাদের বিশ্বনী সাল আলি ওসাল্লামের পবিত্র সিরাতে রসুল সাল আলী ওসাল্লামের পবিত্র জীবনের পবিত্রতম আঙ্গিনায় আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুক আমরা আমাদের আয়োজনের মাধ্যমে আপনাদের সবাইকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের জীবন রসুল সাল্লাহ সিরত রসুল সালে দাওয়াত এই বিষয়গুলো আমাদের পুঙ্ানুপুঙ্ক রূপে জেনে নিতে হবে আর জানতে হবে নিজে আমল করার জন্যে আল্লাহর ভালোবাসায় রসুল সাল্লাহ আলীমের অনুসরণ করতে হবে যখন কোন ব্যক্তি রসুল সাল আলীসরণ করবে কেবলই আল্লাহর ভালোবাসা আলমিনের ভালবাসা পেয়েই যথেষ্ট নয় বরং রব্বুল তাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন উপায় জগতে হবে সমৃদ্ধ কোন চিন্তা ভয় দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ থাকবে না বন্ধুক ধারাবাহিকা আমাদের সকলকে তার প্রিয়তম হাবিবের সিরাত এর অনুকরণ অনুসরণ করার তৌফিক দিন আমাদেরকে জানার এবং বুঝার তৌফিক দিন বন্ধুগণ আমরা আজকে আলোচনা করতে চাই যে মহাম্মদুল সাল্লী গোসাল্লাম জন্ম নিলেন আব্দুল মুতালিবের নাতি হিসেবে মাকতুল মোকার আবদুল মুতালিবের অনন্য সাধারণ ব্যতিক্রম কিছু গুণ আরব সমাজে প্রকাশিত প্রচারিত ছিল এবং তারই নাতি হওয়ার যোগ্যতা ছিল সত্যি মোহাম্মদুন সাল্ল আলী গোসাল্লামের আর হাঁ তিনি মোহাম্মদ সাল্ল আসলামের যথার্থ দাদা হওয়ার অগ্রগণ্যতায় অগ্রগামী ছিলেন আমরা আলোচনা করেছি আব্দুল মুতালিব তার কি কি বিশেষায়িত অনন্য সাধারণ গুণাবলী প্রকাশিত হয়েছিল হ্যাঁ প্রাসঙ্গিক জানতে হয় আব্দুল মুত্তালিবে যে স্ত্রীর গর্বে রসুল সাল্লামের বাবা তথা আবদুল্লা জন্ম নিয়েছিলেন তিনিকে ঐতিহাসিকভাবে প্রমাণিত মাহমাদ সাল্ল আলী ওসাল্লামের দাদি আব্বা যার গর্বে জন্ম নিয়েছিলেন সেই রত্ন নারী তার নাম ছিল ফাতেমা কোন ঐতিহাসিকের মতে সাল্লাম নিজের দাদির ওই স্মৃতি ধারণ করতে গিয়ে নিজের ঔরস ছোট মেয়ের নাম রেখেছিলেন ফাতেমা যিনি আজাহরা সৈয়দাত নিসাঈ আহ জান্না জানাতের সকল নারীদের সরদারি হ্যাঁ এই নামটা মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লামের দাদির নাম এবং তার সম্পর্কে ঐতিহাসিকভাবে অনেকগুলো গল্প প্রমাণিত এবং প্রচারিত রয়েছে এটি খুব স্বাভাবিক বিষয় যে দাদার অবরষ থেকে যে দাদির গর্ব থেকে মোহাম্মদুন সাল্ল আলী ওয়াসাল্লামের পিতা জন্মালেন তিনি অবশ্যই অনন্য ব্যতিক্রমী শ্রদ্ধা কারণ দাদা দাদি তারা তা আসল তারা হলেন মূল তারা সুসাল্ল তার দাদি নাম ছিল ফাতেমা আর দাদা আব্দুল মুতালিম আব্দুল মুতালিম এবং ফাতেমা তাদের থেকে জন্ম নেয়া সন্তানদের মধ্যে ঐতিহাসিকভাবে প্রমাণিত আবদুল্লাহ এবং তার একই মায়ের গর্ব থেকে জন্ম নেওয়া ভাই ছিলেন আবু তাল আলেম যিনি আলী আলী রাতা রসুল সাল যে চাচা তাকে পিতা এবং মাতা উভয়ের স্নেহ দিয়ে বড় করে ধন্য করেছেন তিনি হলেন আবু তালেম চাচা মোহাম্মদ সাল্ল আলী হোসে জীবনের প্রত্যেকটি মুহূর্তে নিজেকে পেশ করেছেন ভাতিজার জন্যে বিদেশ ভ্রমণে গিয়েছেন বলে ইতিহাসে প্রমাণ পাওয়া যায় না কিন্তু তিনি তার ভাতিজাকে বাণিজ্য কাফেলায় বিদেশ ভ্রমণে নিজের সঙ্গী করে নিয়ে গিয়েছেন এর মধ্যে তিনটি বিষয় প্রণিধান এক নাম্বার। যে মোহাম্মদ সাল্ল আলী হোসালাম যদিও তার ঔরসজাত সন্তান ছিলেন না কিন্তু তিনি এমন কিছু অনন্য সাধারণ গুণে গুণান্বিত ছিলেন যে নিজের সন্তানদের চেয়েও ভাতিজাকে বেশি ভালোবাসতে হয়েছে আবু তাহলেবকে এই ভালোবাসা মোহাম্মদ নিজে অর্জন করেছেন সুতরাং আমাদের মধ্যে চিন্তা করা উচিত দুই নম্বর আবু তাহলে তিনি নিজে ভাইয়ের স্মৃতি বাবার স্মৃতি আবদুল্লার স্মৃতি এবং ভাই হিসেবে আবদুল্লার স্মৃতি আর নিজের মুখকে ধারণ করে বাবার আবু তালেব মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে এতটা স্নেহ ভালোবাসার দয়া দেখিয়েছে তিন নম্বর যে বিষয়টি পরিধানযোগ্য বন্ধু আবু তালেব মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামকে নবুত প্রাপ্তির আগের জীবনে সৌচর্য ভালোবাসা সঙ্গ সব দিয়েছেন এমনকি নবী হওয়ার পরেও তাকে দিয়েছেন শুধু তাই না রসুল সালের সাথে বিয়েতেও খুদ্ আবু তালেম রসুল সাল্লাহাম যখন নবুয় প্রাপ্ত হয়েছেন রসুল সালুত আলী সাল্লামকে ঢালের মতো প্রতিরক্ষা দিয়েছেন পাহারা দিয়েছেন আবু তাহলে আবু তাহলে অনন্য অবদানকে কবুল করেছেন তবে কিন্তু নবৌত এবং মুহাম্মদ সাল্লীসাল্লামকে সহযোগিতা করার জন্যে জাহান নামে সবচাইতে কম শাস্তি পাবেন কেবল একজন তার নাম আবু তাহলে এর চেয়েও আরো বেশি প্রণিধান একটি বিষয় বলে ঐতিহাসিকভাবে প্রমাণিত তারপর যে চাচা তাকে কুলেখাকে বহন করলেন লালন পালন করলেন ভালোবাসা দিলেন নিজের ঘরে রাখলেন কি জীবনের প্রত্যেকটি ধাপ অধ্যায় এবং পরিস্থিতিতে ঢালের মতো তাকে প্রতিরক্ষা দিলেন ওই চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে মোহাম্মদুন সাল্ল আলী হুসল্লাম তার কাছে বসে তৌহিদের তানকিন করলেন কালিমার তালকিন করলেন বারবার কালিমা বলার জন্যে উৎসাহিত করলেন কিন্তু ওই আবু জেহেলের কারণে সে বলল জীবনের শেষ মুহূর্ত থেকে আবু তালেব তুমি বাবদাদার ধর্মটা ছেড়ে দেবা কিন্তু মোহাম্মদ সল্লাহ আলী হুসল্লাম হৃদয় থেকে বারবার চাচ্ছিলেন তার স্নেহময় চাচা তার লালন পালনকারী কিন্তু আমাদের সবার জন্য আর হা রবাহিন আমাদের সামনে ঘটনা কর আনালকার তুলে ধরেছেন এই যে পৃথিবীর কোন মানব কোন নবী কোন রসুল কাউকে হেদায়াত দিতে পারে না না মঞ্জুর না করেন ঘটনাটা জানার জন্য অপেক্ষা করুন আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে সেই শুনবো ইনশা আল্লাহ নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ रोबार मंगलवार और शुक्रवार रगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगल मर मुज अब्दुर জানুন কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন आलोचना कर सोल्लाम चाचा स्नेह भंडाराचा अब आलेम তিনি কুলে কাকে তাকে বড় করেছেন তিনি ইন্তেকালের মুহূর্তে রসুল তালকিন করছেন কালিমার ইমানের কিন্তু তিনি ইমান আনয়ন করেননি যেহেতু তিনি করেননি কলিমার দাওয়াত গ্রহণ করেননি রসুল সালাম তাই তাকে করাতে পারেননি আর হা রব্বুল্লাহনাবিন আমাদের সামনে ঘটনা আন আল তুলে ধরেছেন এইজন্য যে পৃথিবীর কোন মানব কোন নবী কোন রসুল কাউকে পারে না যদি না তাই রসুল হেদায়তেননি হেদায়তার মালিক হলেন যাই হোক বন্ধুগণ কিন্তু যাহার নামে সবচেয়ে কম শাস্তি পাবে একজন তার নাম আবু বিন আব্দুল মোত্তালেম যিনি রসুল সাহায্যকে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে দয়া দিয়ে আদর দিয়ে বড় করেছিলেন রব্বুল আলমিন তার নবী মোহাম্মদ সাল্ল আসলামকে যারাই সাহায্য করেছে যেভাবে করেছে তার প্রতিদান দিয়েছেন সবহান আল্লাহ বদ রসুল সাল্লাসম যাদের থেকে পৃথিবীতে আসলেন রসুলসাল্লামের আব্বা আবদুল্লাহ আরবি সবার কাছে সৎ চরিত্র সুন্দর সুতাম দেহ ভদ্রতা আর সরাফতের জন্যে এমনকি যৌবনের সৌষ্ঠ আকৃতির কারণে সবার কাছে প্রিয় সিরাত নবীর আলোচনায় আমাদের জন্য শিক্ষণীয় রসুলকে যে ভালোবাসে রসমের সিরাজ যে জানবে যে বুঝবে তার জন্য এটা খুবই সহজ সবাই দুষ্ট আমি ভালো থাকব। সমাজটা খারাপ আমি ভালো থাকব। পরিবেশটা খারাপ আমি ভালো থাকব। সবাই মন্দ করে আমি একা ভালো করব। দেখুন না আবদুল্লাহ রসুলের পিতা অন্তঃকার যুগেও তিনি ভালো ছিলেন এমনকি আবু নাঈম আল খার ইতি ইবনে আসাকের ইবনে আব্বাস বরাত দিয়ে বর্ণনা করেছেন এটি কিসায় একটি ঘটনা যাতে আবদুল্লাহ এর চারিত্রিক নিষ্কলসতার প্রমাণ ফুটে ওঠে তাহলে এই ফাতেমাবিনতে মররা আল খাসামিয়া নামে এক আরবের ধনাঢ্যা সুন্দরী উচ্চবংশীয়া নারী আবদুল্লাহকে ভালোবেসে তাকে কাছে পেতে চেয়েছিল এমনকি একশতটা উট আবদুল্লাকে দেবে এই জন্যও তাকে নিজেকেও দেবে উটও দেবে এই জন্যে কি কাছে যাহাল তাই করতে চাই হারাম এর কাছেও যেতে চাই না আর কেমন করে তুমি হারাম জিনিস আমার কাছে চাচ্ছ সম্মান তো ব্যক্তির ইজ্জত এবং দিনের মধ্যেই নিহিত আবদুল্লাহ নিজের সম্মান নিজের কারামাত দিন এবং চরিত্রের মধ্যেই সংরক্ষণ করলেন সভানের ধারাবাহিকতায় চরিত্রহীনতা কখনো স্পর্শ করিনি কিন্তু বন্ধু আজ আমরা কত নবির উম্মাদ কয়জন চরিত্র ঠিক আছে বুকে হাত দিয়ে বলি বন্ধুগণ মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের মাতা সম্মান ইয় মা তার নাম আমেনা আর মহাম্মদ নানার নাম আব্দুল আমেনা তার ধারাবাহিক বংশানুক্রমিক নাম এইভাবে বিন বিন মানাফ আবদুল ওয়াহের কন্যা আমেনা আবদুল্লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু তাদের অধিবাস তাদের বসবাস ছিল মাদিনা ইয়াসরিবে তৎকালীন ইয়াসরিবে আর হা বংশলতিকার পূর্ব বাস্তবতায় কুরাইশদের সাথে তাদের সম্পর্ক ছিল পঞ্চম অথবা চতুর্থ স্টেপে গিয়ে রসুল সাল্লেন মাতৃকুল এবং পিতৃকুল একই ধারায় একই সূত্রে আবদ্ধ ছিল কিন্তু তাদের বসবাস ছিল মদিনায় বন্ধুগণ মদিনায় রসুলসেমের নানার বাড়ি ছিল অনেকেই বলেন রসুল সোল্লা নিয়েছেন হিজরত করেছেন কেন বন্ধু মদিনাতুলের জন্য পর নয় বরং তার নানার বাড়ি মাতৃকুলের বসবাস মায়ের জন্ম মায়ের বেড়ে ওটা ছিল মাদিনায়লা রসুল সাল্লামের মায়ের জন্মভূমি মায়ের বেড়ে ওঠার ভূমি করলেন কবুল করেন আলহামদুল্লাহ রসুল সাল বাবা মা আবদুল্লাহ এবং আমিনা তাদের মধ্যে বিবাহের বন্ধন সম্পাদিত হয়েছিল এটা প্রসঙ্গত সকলের জানা উচিত মাহমদ সাল্লাহ তাল আলী ওসাল্লামের বাবা আবদুল্লার সাথে তার মা আমে বিবাহ সম্পাদিত হওয়ার পর প্রথম সপ্তাহের মধ্যেই তার মা গর্ভবতী হন বলে ঐতিহাসিকভাবে বর্ণনার সূত্রে বিশুদ্ধ বাস্তবতায় প্রমাণিত মাকাতুল মোকার পৈতৃক ভিটায় মাদিনাতুল মো না থেকে আবদুল্লাহ তার স্ত্রীকে অর্থাৎ রসুল সাল্লা আম্মাকে সাথে করে নিয়ে আসেন বসবাস করতে শুরু করেন আমেনা গর্ব অনুভব করার পর পিতা আব্দুল মুতালেব আবদুল্লাকে অর্থাৎ হুজুর সাল্লসমের পিতাকে মদিনায় পাঠিয়েছিলেন খেজুর নিয়ে আসার জন্যে মদিনায় গিয়ে খেজুর নিয়ে ফিরে আসার আগেই অসুস্থ হয়ে ইন্তেকাল করেন আবদুল্লাহ মুহাম্মদ সোল্ল্লা আসমের পিতা অন্য বর্ণনায় মোহাম্মদ সাল আলী ওসাল্লামের জন্মের আগেই বাণিজ্য কাফেলায় গিয়ে ফেরার পথে ইন্তেকাল করেন আবদুল্লাহ অন্য আরেকটি বর্ণনায় রসুল সাল্লামের জন্মের দুই মাস পর বাণিজ্য কাফেলায় গিয়ে ইন্তেকাল করলেন আব্দুল্লাহ তবে হ্যাঁ তিনটি অভিমতের মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য অভিমত হল রসুল সাল্লাহ আসলের জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন আর রসুল সাল্লাহ তাল আলী ওসেল্লম পিতৃহীন এতিম হয়েই জন্ম নেন পৃথিবীর সকল এতিমের আশ্রয় হিসেবে সকল অসহায়ের সহায় হিসেবে সকল শান্তির করে শান্তি অতিষ্ঠার জটিল কিন্তু বন্ধু মূল বিষয়টি হলো যে মোহাম্মদ বিন আবদুল্লা সাল্লাহ আলী ওসেল্লাম তব্বুল আলমিন তাকে মানব কুষ্টির মধ্য থেকে নির্বাচন করেছেন তিনিও আদম এর সন্তান নিজেই বন্ধু। তিনি আলাদা এই বিষয়টি অনেক ভাষায় রব্বুল আলমিন তুলে ধরেছেন যেমন রসুলের জন্মের হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলী ইসালাম যখন কাবাগর পুনর্নির্মাণের মতো শ্রেষ্ঠ ভালো কাজ করে তার পুত্র ইসমাইল আলী করেছিলেন তাও হ্যাঁ আমাদের বাপ বেটা দুজনের রব কাবার রব নিক জাহানের রব পাটাও আমার সন্তানদের মধ্যে মিন হুম তাদের নিজে সুর আত্মা এর সর্বশেষ আয়াতিমা দুটুতে মোহাম্মদ সালাম আমাদের সাথে পরিচয় করাতে গিয়ে বলেছেন এসেছেন রাসুল নিশ্চই তোমাদের বদ্ধতে আর তাই বন্ধু আমরা দেখতে পাই মোহাম্মদ সাল আলী ওসাল্লাম মানব বংশীয় বনি আদম তবে সর্বশ্রেষ্ঠে আমরা জন্মগ্রহণ করি আনাল করিম তা সুন্দর করে বর্ণনা করেছে প্রথম রব্বুল আলম বলেছেন তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন খালাক আল আলাক। সৃষ্টি করেছেন মানুষকে আলাপ থেকে বর্ষীর মতো ঝুলে থাকা শুক্রাণু আর ডিম্বাণ নিষিদ্ধ বাস্তব রূপ থেকে শুধু তাই না কোরআনাল করিমে মানুষ জন্মের যে প্রক্রিয়া রব বলে আলমিন বলেছেন আজকের বিজ্ঞান এতিম হয়ে কোরআনের বর্ণনায় অভিভূত হয়েছে কারণ কোরআন যা বলেছে তা জানার জন্যে তা বিশ্বাস করার জন্যে তা বুঝার জন্যে কেবল কোরআন করিম পাঠ করাই যথেষ্ট আর বিজ্ঞানের লোকজন তো কত প্রেশান হয়ে কত কিছু করে এখন যদিও আমরা পৃথিবীতে সৃষ্টি হয়েছি বাবার ও মায়ের ডিম্বাণুর নিষিদ্ধ রূপ থেকে মায়ের রেহেমে কিন্তু বাবা মা জমিনের উৎপাদিত ফসল খেয়েছে আম খেয়েছে লিচু খেয়েছে ফল খেয়েছে সকল নবীগণ দুইজন ব্যতিক্রম একজন আদম আলী ইসলাম ডাইরেক্ট মাটি থেকে আরেকজন ঈশা আলী হিসালাম কেবল মা থেকে আর অন্য সবাই বর্ণিত মা মায়ের ডিম্বাণু বাবার শুক্রানুর এই নিষিদ্ধ এক এক করে প্রতি পর্বে আমরা সবাই থাকবো সবাইকে অনুরোধ করে এই আয়োজনে শরিক হতে বলবো রব আলম আমাদের সকলকে দরবারে নবীর অনুসরণ অনুকরণে জানা আর বুঝার জন্য সিরাত আমাদের জন্য সহজ করে দিন আমিনীপ আসসালামুম আহমতুল সালুল্লা তোমার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 सबचे ग मुक्त हस्ते दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं प्लीज टी मानवतार समाधान ডোনে জাকাত পাঠিয়ে দিন টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আটচল্লিশ বিআইসি ব্যাংক আই বিও বি জিবি ডাবল টু আই ব্যান জি বি ফাইভ টু এল ও আইডি পাউন্ড অ্যাকাউন্ট নম্বর